ইবনু আব্বাস রাহুতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন যৌন সঙ্গম করবে তখন যেন সে বলে আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাকে তুমি যা দান করবে তা থেকে শয়তানকে দূরে রাখো এরপর যদি তাদের দুজনের মাঝে কিছু ফল দেয়া হয় অর্থাৎ বাচ্চা পয়দা হয় তাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না